উম্মুল মুমিনিন মা আয়সা রাজ আহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এর নিকট একটি ছেলে শিশুকে আনা হলো। শিশুটি তার কাপড়ে পেশাব করে দিল তিনি পানি আনালেন এবং এর উপর ঢেলে দিলেন